الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعالى آله وآله وآله وآله وآله وآله وآله رسولام تسليماً كثيراً شروع کرتا سيدنا صالح والسلام انه يبونك تار عادية سامود جاتي الداخل الله سبحانه تعالى قرآن اقول pelتنا وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ نشجو هذا الرجل يجر ترى مرسلين ذير کے এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাথুরে অঞ্চল সাধারণভাবে এই অঞ্চলটি পরিচিত মাদায়নের সালে বা সাওহলে ইসালামের শহর নামে এই অঞ্চলটি একটি পাথুরিয়া অঞ্চল এবং এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুকের মধ্যবর্তী মদিনা শহর থেকে চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মাদায়নের সালে যা কুরআনে আল হিজর নামে পরিচিত আমি তাদেরকে নিজের নিদর্শনাবলি দিয়েছি অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ সুহামতোল্লাহ আরো বলছেন ওয়াকানুয়ান হিতুন মিনাল জিবালী বুয়ুতন আমিন তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করে বসবাস করত সামুদাতি তারা পাথরের পর্বতের পর্বত খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করত বাড়ি নির্মাণ করতোল জাহজির তার তাফসিরে এই আমিন শব্দের কয়েকটি অর্থ উল্লেখ করেছেন তার মধ্যে একটি অর্থ হচ্ছে প্রথমত তারা আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করত তারা ভাবত আল্লাহর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 ঘূর্ণিঝড় হ্যারিকেন বা টর্নেডো এর কোন ক্ষতি করতে পারে না কেননা এই ঘর বাড়ি বা প্রকষ্টগুলো সলিড পাথর কেটে পর্বতের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে এবং যেহেতু এটি একটি পাহাড়ি অঞ্চল সমতল থেকে অনেক উঁচুতে স্বাভাবিকভাবেই বন্যা এর কোন ক্ষতি করতে পারে না সুতরাং সামুদ জাতি তারা শতভাগ নিশ্চিত ছিল তাদের এই দালান কোঠাগুলো তাদেরকে নিরাপত্তা দান করবে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 আল্লাহর আজবের ব্যাপারে ভয় থাকা উচিত কেননা মানুষের প্রতি অধিকার হক আদায়ের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ মহম্মার প্রতি হক আদায়ের ক্ষেত্রে সেখানে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের এই আমরা দিনে রাতে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে জেনে কিংবা না জেনে অসংখ্য গুন করে চলেছি আল্লাহর অবাধ্যতা করে চলেছি কাজেই এই বিষয়গুলোর জন্য সবসময় আমাদের নিজেদেরকে আল্লাহ মহম্মতাল্লার সামনে বিনয়ে নত করে উপস্থাপন করা উচিত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 তোমাদের কি এই জগতের ভোগবিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে তোমরা কি ধরে নিয়েছো যা কিছু তোমাদের রয়েছে তার মধ্যে তোমাদেরকে নিরাপদে বাস করার জন্য এমনিতেই ছেড়ে দেওয়া হবে এই উদ্যানসমূহের মধ্যে আর ঝর্ণা ধারার মধ্যে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 তাদেরকে আলাস মহাতালা এই নির্মাণশৈলী পাহাড় কেটে শক্ত পাথর কেটে কিভাবে দালানো প্রকোষ্ঠ নির্মাণ করতে হয় সেই পর্বতের গায়ে সেই শিল্প শিক্ষা মহাত পাথর কেটে বাড়িঘর নির্মাণের কাজে তারা খুবই দক্ষ এবং পারদর্শী ছিল আলাস তাদেরকে এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন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 অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং দুনিয়াতে সৃষ্টি না পৃথিবীর বুকে অনর্থ সৃষ্টি করোনা সুবাহ আল্লাহ আমরা দেখতে পাই একটি গাছে যখন ফল ধরে গাছটি বিনয় নত হয়ে মাটির দিকে ঝুঁকে পড়ে কিন্তু একজন মানুষ যখন আল্লাহর কাছ থেকে কোন একটি অনুগ্রহ লাভ করে নিয়ামত লাভ করে অধিকাংশ ক্ষেত্রে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 অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং পৃথিবীতে ফসল সৃষ্টি কর না অনর্থ সৃষ্টি করো না এই চূড়ান্ত পথভ্রষ্ট দুর্নীতিবাদ জাতি তাদের প্রতি সালে আলাহাম কিসের দাওয়াত দিয়েছিলেন সালেহাম যে ভাষায় তার জাতিকে দাওয়াত দিয়েছেন আমরা কুরআনের মাধ্যমে দেখতে পাই হুবহু সেই একই ভাষায় দাওয়াত দিয়েছেন তার পূর্বের আম্বিয়া আলহমসালাম সাইদিনা নু আলাইসাল্লাম এবং হুদ আলাহিসাল্লাম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 তাদের উৎস একই সে কারণে তাদের দাওয়াতের ভাষাও ছিল একই পদ্ধতিও ছিল একই শুরুতে তারা তাওহিদের দাওয়াত দিয়েছেন লা ইলাহা লাহা ইা আহ্বান করেছেনের দিকে আহ্বান করার পর সালেহাল্লাম ঠিক একইভাবে দ্বিতীয় বিষয়টির দিকে তার জাতিকে আহ্বান করেছিলেন সেটা ছিল সুম্মা ইস্তেকফির ও রব্বাকুম তোমরা তোমাদের রবের দিকে ইস্তেক করো ক্ষমা প্রার্থনা করো তবা করে ফিরে আসো প্রত্যেক নবী তার লোকেদেরকে তাওদের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে সংশোধিত হতে উৎসাহিত করেছেন তবা ইস্তেকফারি দিকে আহ্বান করেছেন সুতরাং এটাই ছিল ছিলামের প্রতিদানে জেনে ছিলেন একজন যুবক এবং একই সাথে তিনি ছিলেন খুবই বুদ্ধিমান বিচক্ষণ এবং শক্তিশালী আলাহাম তিনি ছিলেন তার সমাজের হাই ক্লাসের একজন সদস্য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 ترا بوللو قالوا <سؤال> يا hey, صالح قد كنت فينا مرجوا وان قبل يعبد اباؤنا واننا في شك مما تدعون مما تدعون اليه هي صالح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 ইতিপূর্বে তারা সেই ব্যক্তি বিচক্ষণতায় আস্থা খুঁজে পেয়েছিল সেই একই ব্যক্তি যখন তাদেরকে আহ্বান করছেন তাও হৃদের দিকে অন্ধভাবে বাপ দাদার অনুসরণ না করতে বাপদাদার দলিল দিয়ে সেই মূর্তিগুলোর পূজা না করতে তখন তারা তা ক্লিক করলো অন্ধভাবে তাদের বাপ দাদার ধর্মকে আঁকড়ে ধরে থাকল সত্যমিথ্যা যাচাই না করে অন্ধভাবে বাপদাদার অনুসরণ করা বাপদাদার দলিল দিয়ে নিজেদের ভুলের উপর অটল থাকা এটা হচ্ছে মানুষের একটা অন্তরের ব্যাধি তাকলিথ করা অন্ধ অনুকরণ করা আমরা কিছুকে পরিবর্তন করতে রাজি কিন্তু বাপদাতার ভুলগুলোকে পরিবর্তন করতে রাজি নই অন্ধভাবে সেই বিষয়গুলোকে আঁকড়ে ধরে থাকা আমরা যদি আমাদের বর্তমান সময়ের পৃথিবীর দিকে তাকাই আজ থেকে একশো বছর আগের পৃথিবী কিংবা বছর আগের উন্নত জাতিগুলো বর্তমান পৃথিবীর উন্নত জাতিগুলো যেমন জাপান কিংবা আমেরিকা বর্তমানে তাদের অবস্থান কোথায় এবং আজ থেকে একশো কিংবা দুইশ বছর আগে তারা কোথায় ছিল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 তাদের পূর্বপুরুষদের সাথে বর্তমানে জীবনযাত্রায় বহু কিছুতে রয়েছে ব্যাপক পার্থক্য কিছুতেই তাদের পরিবর্তন এসেছে শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে ধর্ম। সবকিছুই পরিবর্তন করেছে কিন্তু তারা তাদের বাপ দাদার ধর্ম পরিবর্তন করেনি যেমন ধরুন তাদের সমাজে একজন শিক্ষিত ব্যক্তি একজন গণিত পিএইচডি করা কিংবা ফিজিক্সে পিএইচডি করা একজন ব্যক্তি তিনি কিনা তাদের সমাজে দুনিয়ার সবথেকে আধুনিক গবেষণাগারে কাজ করছেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় তিনি চিন্তা করছেন যৌক্তিকতা নিয়ে লজিক লিদ্ধি গবেষণা নিয়ে কাজ করলেন সবকিছুকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত করতে যাচ্ছেন। তিনি যখন তার বাড়িতে ফিরে আসলেন সন্ধ্যায় এই একই ব্যক্তি একটি মূর্তির সামনে মাথা নত করতে কোন সমস্যা অনুভব করছেন না একটি মূর্তিকে সেজা করতে দ্বিতীয়বার ভাবছেন না কিংবা গরু বানর সাপ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 তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এই পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করি মাত্র অথচ দুইয়াবি অন্যান্য যে কোনো বিষয়ে চিন্তাভাবনা লাইফ স্টাইল জীবনযাত্রা এই সমস্ত কোনো বিষয়ে তারা তাদের বাপদাদাদেরকে অনুসরণ করে না তখন তারা তাদের পূর্বপুরুষদের লোকদেরকে তাদের চিন্তাভাবনাকে বলে এগুলো হচ্ছে ব্যাকডেট এর চিন্তাভাবনা কিন্তু যখন ধর্মের বিষয়ে চলে আসে তখন তারা এই বিষয় নিয়ে কোন সমস্যায় অনুভব করে না গুরুর পূজা বুদ্ধের পূজা ক্রুশের পূজা এই সমস্ত বিষয়গুলো তাদের অন্তরে কোনো ভাবনাই সৃষ্টি করে না একইভাবে আমরা দেখতে পাই সাল্লাহ আলাহামের জাতির লোকেরা সালেহ আলাহ্লামকে খুব ভালোভাবে চিনত এবং জানত তার কুণাবলী সম্পর্কে তারা জানত তার দিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা মুখিয়েছিল তারা বলেছেও কুরআনের ভাষায় হে সালেহ ইতিপূর্বে তোমার কাছে আমাদের অনেক বড় ছিল কিন্তু যখন তিনি ইসলামের দিকে তাদেরকে আহ্বান করলেন তখন তারা বলল আমরা আমাদের মন পরিবর্তন করে ফেলেছি তোমার ব্যাপারে আমরা এখন সন্দেহ করছি আমরা তোমাকে আগে বিশ্বাস করতাম কিন্তু যখন মুসলিম হয়েছ তখন তোমার বিষয়গুলো আমাদের কাছে হচ্ছে। সুতরাং তারা তাওহিদের দাওয়াতকে বিভিন্নভাবে অস্বীকার করতে লাগলো এবং পূর্বের নবীদের মতো সালেহামকেও তারা বিভিন্ন রকম অপবাদ দেওয়া শুরু করল তারা বলল তুমি তো নিঃসন্দেহে জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতই একজন মানুষ ছাড়া আর কিছু নাও সুতরাং তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো একটা নিদর্শন হাজির করো সাল্লাহ কে তারা বলল তাদের জন্য একটি প্রমাণ নিদর্শন করতে হবে নিদর্শন তারা যে ধরনের নিদর্শন দেখার ইচ্ছা পোষণ করবে সেটাই কাছে চাইবেন যেন সেই নিদর্শনই তাদের সামনে হাজির করা হয় অর্থাৎ মোদি যা বাছাই করার একটি সুযোগ সাল্লাহ আলাহিস্লামের জাতি সামুদাতিকে দেওয়া হয়েছিল যেটা অন্য কোন জাতিকে এর আগে দেওয়া হয়নি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 আল্লাহর প্রবী হয়ে থাকো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তারা যে বিষয়টি দেখার আবদার করেছে পূরণ করার জন্য তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক আল্লাহ যে কোনো বস্তুতে রুহ সঞ্চার করে তাকে জীবিত করতে পারেন আমরা জানি সাঈসাখামের সেই ঘটনাটি যেখানে মুসা আলাহিসের হাতে একটি লাঠি ছিল একটি লাঠি একটি জড় বস্তু কিন্তু আল্লাহ যখন সেই লাঠিতে সেই লাঠিতে প্রাণ ফুকে দিলেন মুহূর্তের মধ্যে সেই লাঠিটি হয়ে গেল একটি ভয়ঙ্কর দর্শন জীবন্ত বিরাট আকৃতির জীবন জন্য এ বিষয়ে কোনো পার্থক্য নেই যে তিনি একটি মৃত বস্তুতে জীবন ফুকে দিবেন নাকি একটি জীবিত কোষের মধ্যে জীবন ফুঁকে দিবেন আল্লাহ উভয়টাই খুবই সহজ আল্লাহ মহমত আল্লাহ তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক তিনি হচ্ছেন জীবনদাতা আমাদের কাছে মানুষ হিসেবে এটা মনে হতে পারে একটি জীবিত কোষ থেকে একটি জীবিত কোষ থেকে প্রাণ সৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিভাবে একটি মৃত বস্তু একটি পাথর একটি লাঠি তার মধ্যে আলস্যালা জীবনদান করতে পারে আলস্য মহাতালার জন্য এটা খুবই সহজ একটি বিষয় আলস্য মহাতালা শুধু বলবেন কুন ফাইকুন হয়ে যাও এবং এটা হয়ে যাবে সামরজাতির লোকেরা ছিল সেই পাথরের দিকে পাথরটিতে কম্পন সৃষ্টি হলো।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 قَالَ هَذِهِ نَا قَتُ لَهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَعْلُومٌ وَلَا تَمَسُّوهَا بِسُّوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٌ صلى الله عليه وسلم بولن ای اوشتری ای اوٹنی ایر جننو آچه پانی پانیر پالا ایبوانك تمہا دیر جننو رو ایچه پانی پانیر پالا نید তোমরা একে কোন কষ্ট দিও না তাহলে মহা মহাদিবসের আজাব তোমাদেরকে পাকড়াও করবে এই উঠনি এটা ছিল সামু জাতির জন্য একটি পরীক্ষা স্বরূপ তারা তাকে স্পর্শ করতে পারবে না তাকে কষ্ট দিতে পারবে না এবং একদিন পর পর তাদের কুয়ো থেকে তারা পানি সংগ্রহ করতে পারবে অপর দিনটি এই উটনির জন্য ছেড়ে দিতে হবে সালামের একদিন উটনি এবং পরবর্তী দিন সামুজাতির লোকেরা এভাবে তারা কুয়া থেকে পানি সংগ্রহ করছিল কিন্তু এর মধ্যেই ভেতরে ভেতরে একটা গোপন ষড়যন্ত্র চলছিল সেখানে অল্প কিছু লোক মিলে একটি ষড়যন্ত্র শুরু করল তারা চাইল এই উঠনিকে তারা হত্যা করবে ক্ষতি করা নয় স্পর্শ করা নয় সরাসরি তারা এটাকে হত্যা করে ফেলবে অথচ তাদেরকে তাদের নবী সালেহাল্লাম সাবধান করে দিয়ে বলেছিলেন ক্ষতি করার উদ্দেশ্যে যেন কেউ এই উঠনিকে স্পর্শও না করে অথচ তারা কিনা চক্রান্ত করল এই উঠনিকে হত্যা করে ফেলবে যারা এই পরিকল্পনা করেছিল তারা ছিল মাত্র নয় জন আর সেই শহরে ছিল নয় জন ব্যক্তি যারা দেশে গণ্ডগোল সৃষ্টি করত এবং যারা শান্তি স্থাপন করত না সুতরাং এই আয় থেকে দেখা যাচ্ছে সেই মাদায়নের সালে বা সালে আল্লাহ সাল্লামের শহরে সামুদ্রিক বসতিতে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 সেটাকে তরবারিদি আক্রমণ করল এবং খণ্ড বিখণ্ড করে হত্যা করল আল্লাহ কুরআ বলি তার অবাধ্যতার কারণে প্রতিপন্ন করেছিলামি তার অবাধ্যতার কারণে আল্লাহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল সবচেয়ে ব্যক্তিটি সরযন্ত্রে লিপ্ত হয়ে উঠল এই নয়জনের মধ্যে শুধুমাত্র একজনই সাহস করেছিল উটনিকে আঘাত করার জন্য এবং যখন উঠনিটি মাটিতে পড়ে গিয়েছিল তারা একে টুকরো টুকরো করে দিয়ে হত্যা করেছিল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 বরং দম্ভ ভরে তার আদেশকে অমান্য করেছে এবং যে অমঙ্গলের সেটা নিয়ে আস দেখি উঠনি তোমার যে উঠনি সেটা এখন মরে পরে আছে যদি পারো আমাদের উপর আজাব নিয়ে আসো যার আমাদেরকে দিয়েছিলে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কিছু করে দেখাও সেই দুষ্কৃতিশীল ব্যক্তিরা শুধুমাত্র এই ধরনের অহংকারী অধ্যুত্বপূর্ণ কথা বলেই খান্ত হয়নি তারা আরও পরিকল্পনা করল রাতের বেলা তারা সবাই মিলে হামলা করবে এবং সালেহ আলাইকেও তারা হত্যা করবে এবং শুধু সালে আল্লাম নয় সাথে তার সমস্ত পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে যেন প্রতিশোধ নেওয়ার মতো কেউ অবশিষ্ট না থাকে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 তোমাদের হাতে আর মাত্র তিনটি দিন আছে এই তিন দিন যা খুশি করে নাও এরপর সবকিছু তোমাদের শেষ হয়ে আসবে তোমরা আর জীবিত থাকবে না তোমাদের উপর আল্লাহর আজাব চলে আসবে এই হুমকি দেওয়ার পর প্রথম দিন অতিক্রম করলো। এই হুমকি চূড়ান্ত সতর্কবার্তা লাভ করার পর সামুদাতি প্রথম দিন অতিক্রম করল কিন্তু কিছুই আসলো না দ্বিতীয় দিন চলে গেল এরপরও তাদের উপর কোন আজাব আসল না তৃতীয় দিন চলে গেল সন্ধ্যা ঘনিয়ে আসল এরপরও তাদের উপর কোন আজবের পূর্বাভাস কিছু দেখা গেল না তৃতীয় দিন রাতের বেলা তারা একজন অপরজনের সাথে উপহাস করতে তামাশা করতে শুরু করল এবং বলল দেখ কত বড় মৃত্যুক সে তিন দিনের ওয়াদা দিয়েছিল তিন দিন শেষ হয়ে গেছে অথচ আজাবের কোন লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না রাতের বেলা সামুজাতির লোকেরা বিদ্রুপ করে তামাশা করে এরপর ঘুমাতে গেল নিরাপদে আমি নিন পরবর্তী দিন ভোরবেলা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 আল্লাহামতালার পাকড়াও থেকে তারা নিরাপদ হয়ে গেছে অথচ আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এক প্রচন্ড মারাত্মক শব্দ দিয়ে এমন এক জোরালো শব্দ ভয়ঙ্কর শব্দ তরঙ্গ আলাহামতাল তাদের উপর প্রেরণ করেছেন যা ছিল প্রচন্ড ভীতিকর এবং এতটাই জোরালো যে তাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ মহামতাল কাঁপিয়ে দিয়েছিলেন এই আধুনিক জ্ঞানবিজ্ঞানের যুগে এসে বর্তমানে মানুষ জানতে পেরেছে এই শব্দ তরঙ্গ সাউন্ড এর শক্তি সম্পর্কে যার কারণে এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা চলছে যদি মারাত্মক শক্তিশালী কোন শব্দ তরঙ্গ আপনার উপর আঘাত করে এই শব্দ তরঙ্গের কারণে হৃদপিণ্ডে রক্তক্ষরণে অথবা রক্ত জমাট বেঁধে আপনি মৃত্যুবরণ করতে পারেন থেকে এই মারাত্মক ভয়ঙ্কর শব্দের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন যে বিষয়ের কারণে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেছিল সেই দালান কোঠা এবং প্রাসাদগুলোকে আল্লাহ সেভাবেই এখনো পর্যন্ত টিকে রেখেছেন যেন এখনও তারা সেখানে বসবাস করছে অথচ তারা কেউ আজ সেখানে অবশিষ্ট নেই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 বলছেন আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদেরকে পাকরাও করলো ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপর হয়ে পড়ে রইল যেন তারা দিনই সেখানে বসবাস করত না আজাবের ফলে তাদের অবস্থা মুহূর্তের মধ্যে এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল যেন কোনদিন তারা সেখানে বসবাস করেননি যেন কোনদিন তারা সেখানে বসবাস করেনি যে জনপদটি ছিল সামুজাতির পদচারণায় মুখর সেই জনপদটি হয়ে গেল মুহূর্তের মধ্যে একটি মৃত্যু উপত্যকা নীরব নিথর জনশূন্য এক বসতি আল্লাহ মোহাম্মত বলছেন জেনে রাখো নিশ্চয়ই সামুদাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল করেছিল জেনে রাখো সামুজাতির জন্য রয়েছে আল্লাহর তারা চক্রান্ত করছিল আমিও কৌশল করছিলাম অথচ তারা মাত্র বুঝতে পারেনি। যখন তারা সাউলে আলাহ সাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করছিল আল্লাহ সুহামতাল্লাহ সাউল্লাহ আলাহিস্লামকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করছিলেন চক্রান্ত করছিলেন অথচ এই বিষয়ে তারা বিন্দু মাত্রও না। যখন কোন গোপনে চক্রান্ত করা হয় সামুজাতির লোকেরা তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল নয় জন ব্যক্তি মিলে তারা গোপনে যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র যতই গোপন হোক না কেন আল্লাহ সুভাতাল প্রতিটি বিষয়ে দেখেন এবং প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অবগত তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন বিপরীতে আল্লাহ আল্লা সুহামতাল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিলেন। তারা তাঁর সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি তারা পরিকল্পনা করছিল আল্লাহ সুহান তিনিও পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা ছিল প্রকাশ্য আর আল্লাহ আল্লা সুহামতআ পরিকল্পনা ছিল গোপন যেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ কোরআনে বলছেন হে নবী আজকে তুমি দেখো তাদের চক্রান্তের তাদের পরিকল্পনার কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে আজকে ধ্বংস করে দিয়েছি আসুন সামুদ জাতির এই ঘটনাটিকে কিছুটা পর্যালোচনা করা যাক আমরা পেছন ফিরে দেখি কতজন ব্যক্তি মিলে এই পরিকল্পনাটি করেছিল শুধুমাত্র নয় জন ব্যক্তি মিলে তারা এই পরিকল্পনাটি করেছিল উটনিকে হত্যা করার এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি প্রথম স্টেপটি নিয়েছিল যখন সে উটনির সামনের পাগুলোকে তরবাড়ি দিয়ে কেটে দিয়েছিল নয়জন মিলে পুরো জাতি নয় শুধুমাত্র নয়জন মিলে জন মিলে সালামের উটনিকে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন করেছিল এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন সরাসরি প্রথমে তর দিয়ে আঘাত করলো পরবর্তীতে নয়জন জন মিলে কাজটিকে শেষ করলো। কিন্তু বিপরীতে ধ্বংস করে দেয়া হল সম্পূর্ণ সামুজাতিকে কেন এবং কিভাবে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 এবং কিছু স্বেচ্ছাসেবী সব মিলিয়ে এই পলিসি মেকার বা নীতি নির্ধারকদের সংখ্যা খুব বেশি হবে না দুইশো তিনশো চারশো বা সর্বোচ্চ আমরা নিলাম নয় কিন্তু বাকি মানুষরা তারা কি করছে সাধারণ মানুষেরা তারা বলছে আমাদের এই সমস্ত কাজের সাথে কোন সম্পর্ক নেই আমরা আমাদের মতো দিন কাটাচ্ছি কেউ শপিং মলে আছি কেউ গ্রোসারি শপে আছি কেউ পার্কের বেঞ্চে বসে আরাম করছি কেউ বিছানায় বসে সোফায় বসে খেলা দেখছি টিভি দেখছি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 যাদেরকে বলা হয়ে থাকে আলমালা আমরা আমাদের আলোচনায় আলমালা নিয়ে এখনো পর্যন্ত ধারাবাহিক বেশ কিছু আলোচনা করেছি এবং আল্লাহ তিনি বলেছেন আলমালা হচ্ছে তারা যারা নৌ আলাহিস্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল আলমালা হচ্ছে তারা যেরা হুদ আলাহিস্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং আমরা দেখতে পাই একইভাবে সঈদিনা সালেহ আলাইস্লামের দাওয়াতকে যারা অস্বীকার করেছে তারা ছিল আলমালা আলমালা হচ্ছে গোত্রপ্রধান এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা সমাজের নেতা এবং সর্দার গোছের ব্যক্তিরা সাধারণ মানুষেরা তারা এই বিষয়গুলো নিয়ে না। জাতির মধ্যে মাত্র নয় জন ব্যক্তি অসৎ পরিকল্পনা কিন্তু সমাজের অন্যান্যরা তারা এই কাজে বাধা দেওয়ার কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি এই কারণে যখন আল্লাহ মহাত্মারা আজাব আসলো তারা সবাই সেই শাস্তির মধ্যে পড়ে গেল এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে সেটা হচ্ছে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 صالحا والذين امنوا والذين امنوا আমার আজাব যখন উপস্থিত হলো তখন আমি সালেহ এবং তার সাথে ঈমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করিছি উদ্ধার করিছি সেই দিনের অপমান থেকে নিশ্চয়ই তোমার রব তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আজাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ধরনের ছয়টি জাতির কথা আমরা কোরআনের মাধ্যমে ধ্বংস হওয়ার ঘটনা আলোচনা করার মাধ্যমে তিনটি জাতির আলোচনা আমরা সম্পন্ন করেছি কৌমে নু আদ এবং তৃতীয় আজকে জানলাম সামুদ জাতির ঘটনা ইনশাআল্লাহ সামনে আমরা জানব কম এ সুয়েব কৌমুত এবং ফেরাউনের বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা সুরাহুদে আলোসু মোহামতাল এই ছয়টি জাতির ঘটনাকে আলোচনা করেছেন কিভাবে তার আলসু মহামতালার প্রেরিত আম্বিয়াদের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং পরবর্তীতে কিভাবে আলোসু মোহামতাল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই বিষয়গুলো আলোচনা করার পর সুরাহুদের শেষ দিকে আলসু মহামতাল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে উপহার দিয়েছেন আলোচনা বলছেন জৈন মিনহুম ওয়ানু মুজুরি মিন কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন ব্যক্তিরা ব্যক্তিরা যারা দিত তবে মুষ্টিময় কিছু লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি আর পাপিষ্ঠরা তারা তো ছিল ভোগ বিলাসে যার সামগ্রীও তাদেরকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল আসলে তার ছিল মহা অপরাধী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 পরিণত হয়েছে একটি মৃত্যু উপত্যকায় সম্পূর্ণ ফাঁকা একটি শহর তাদের তাদের ব্যবহার্য সামগ্রী সবকিছু ঠিক রয়েছে শুধুমাত্র তারা নিজ নিজ ঘরে মরে পড়ে আছে সেই উপর হয়ে পড়ে থাকা মৃতদেহগুলোর সাথে কথা বলা শুরু করলেন তিনি বললেন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 শুনিয়ে শুনিয়ে বলছিলেন আমি তোমাদের কাছে আমার রবের উপদেশকে পৌঁছে দিয়েছি কিন্তু তিনি বদরের সেই কুয়াতে যখন কাফেরদের নেতাদের লাশগুলোকে একত্রিত করে গণকোবর হয়েছিল সেখানে রাসুল্লাহ সাল্লাম রাতের বেলা হেঁটে তাদের কাছে গেলেন এবং বললেন ফাইন্না কাদ ওয়া মা ওয়া আদানা রব্বুনা হকা পাহাল তোমরা কি আল্লাহর দেওয়া দেখতে পাচ্ছ আমি তো আমার দেযা ওয়াদা দিয়েছিলেন তিনি তাকে বিজয়ী করবেন এবং সেটা সত্যি হয়েছে একইভাবে আল্লাহ সুত কাফিরদের জন্য আজাবের ওয়াদা প্রদান করেছিলেন এ কারণে রাসুল্লাহ সাল্লাহাম সেই পরে থাকা দেহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন। তোমরা কি তোমাদের রবের দেওয়া দেহের সাথে যাদের লাশগুলো আপনি কি মৃতদেহগুলোর সাথে কথা বলছেন যা কিনা পচে গেছে রসুল বললেন তারা তোমার থেকেও ভালো করে আমাকে শুনছে কিন্তু এই কথার কোন উত্তর তারা দিতে পারছেন ব্যাখ্যায় কাতার তিনি বলেছেন। আল্লাহ তার রাসুল সাল্লামের কথা শুনিয়ে কাফিরদেরকে আরও অপমানিত দুঃখ কষ্ট প্রদান করার জন্য এবং লাঞ্ছিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন এখানে একটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন সেটা হচ্ছে যখন একজন ব্যক্তির মৃত্যুবরণ করে তিনি এই দুনিয়া থেকে সমস্ত সংযোগ হারিয়ে ফেলেন তিনি আর বিচরণকারী ব্যক্তিদের কোনো কথা শুনতে পারেন না তাদের কোনো দোয়া বা আবদার শোনার কোন সুযোগ আর তার না। কেমন আলসু মোল্লা কুরআ বলছেন আপনি কবর এতদেরকে শোনাতে সক্ষম নন এবং আপনি শোনাতে পারবেন না মৃত ব্যক্তিদেরকে সুতরাং এই অত্যন্ত স্পষ্ট মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কোন কথা তাদের কোন আবদার দাবি বা দোয়া শোনার কোন সুযোগ নেই সুতরাং যখন রাসুল্লাহ সাল্লা বদরের সেই পরে থাকা কুফারদের লাশগুলোর সাথে কথা বলেছিলেন এটা ছিল আলাস মোহাম্মতআ তাদেরকে সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন যেন তারা রাসুল্লাহ সাল্লামের কথা শুনতে পারে এবং এর ফলে তাদের উপর তাদের আফসোস অনুশোচনা লজ্জা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 শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি সেই সমস্ত স্থানগুলোকে পরিদর্শন করতে পারেন অথচ দুনিয়ার দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমানে মানুষ এর বিপরীত কাজটাই করে থাকে অতীতের জাতির অবাধ্যতা এবং আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত হওয়া এটা আমাদের মধ্যে কোন অনুভূতি সৃষ্টি করে না বরং তাদের বস্তুগত দালান কোঠা সভ্যতা দেখে আমরা মুগ্ধ হয়ে আনন্দ হয়ে ছবি তুলি এমনকি মাদায়নসালেহ যে অঞ্চলটি আল হিজর ইউনেস্কো সেই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে এবং একটি টুরিস্ট স্পট বানানোর পরিকল্পনা করেছে স্থানগুলো স্থান আমাদের দেশেও অতীতের কুফারদের ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো ভ্রমণের সময় এই মূল নীতিটি আমাদের স্মরণ রাখা উচিত বর্তমানে পশ্চিমা বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত এবং তারা সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা প্রদান করেছে কিভাবে ইসলামকে দমন করতে হবে র্যান্ড ইনস্টিটিউট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 উপস্থাপন করেছেন হক এবং ফেরাউনের মধ্যে যে যুদ্ধ সেটাও ছিল সত্য এবং মিথ্যার চিরন্তন সেই যুদ্ধ যা চলবে কিয়ামত পর্যন্ত ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ সত্যের সাথে মিথ্যার যুদ্ধ অথচ এরপরও যদি আমরা সেই জাহিরি যুগের সভ্যতা সংস্কৃতি